আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহরা আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছি আর একটি মশালা নিয়ে এরপর যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রোগজনিত শ্রাব মহিলাদের যেটাকে আরবিতে দমন ইস্তেহালদা বলা হয় সেই সম্পর্কে ইস্তেহাদা মানে কি এসতেহাদা মানে অসময়ে যদি রক্ত পাত হয় রক্ত আপনার বেরিয়ে আসে সেটা সাধারণত মধ্যে কোনো হ্যাঁ আপনার ছুটে গেলে সেই রকম হয় দিয়ে আপনার এই স্রাবটা বের হতে থাকে হম এটা আপনার ঋতুস্রাবের বিধানের সাথে এটার বিধানও ব্যসকম এবং এটার ধরনের ব্যসকম সুতরাং বিধান ব্যসকম হিসেবে এটা সম্পর্কে অবশ্যই জানতে হয় আমাদেরকে পার্থক্য রয়েছে এবং ইস্তেহাজা সালাদ কে এবং সিয়ামকে এবং সহবাস কে প্রতিরোধ করে না এই সময় এইগুলো চলবে কারণ সে পবিত্র মহিলার বিধানে যদিও সে রোগাক্রান্ত হয়ে থাকুক না কেন এর প্রমাণ হচ্ছে হজরত ফাতে হাদিস हे आल्लासूल तो अनेक समय लगता श्राफी तो पवित्र होना कखो ए साला बंद कर सठी हो तक रसुल्ह একটা রোগ হ্যাঁ সেটা কখনো আপনার ঋতুস্রাব ধরা যাবে না সুতরাং ঋতুস্রাবের সময় আসলে তুমি সালাদ বন্ধ করে দিবে আর যখন ঋতুস্রাবের সময় চলে যায় তখন তুমি রক্ত ধুয়ে তারপর সালাদ করবে এই হাদিসটা বোকারের মধ্যে এসেছে তিনশো ছয় মুসলিমের মধ্যে তিনশো আহ সুতরাং তার আপনার শেষে ঋতুস্রাব শেষে তাকে গোসল করতে হবে যে ঋতুস্রাব তার আগের নিয়ম অনুযায়ী ছিল এবং বিশেষ করে বাঁধে রাখবে যেন নিচে পড়ে না যায় বিশেষ করে বর্তমানে প্যাড পাওয়া যায় এই প্যাড দিয়ে সেটার ব্যবস্থা নিতে পারে তারপর প্রত্যেক নামাজের সময় সে করে নতুন উঁজু করে সালা তাদী করবে এটা হচ্ছে নিয়ম যে মহিলা অর্থাৎ মহিলা তার তিনটা অবস্থা রয়েছে এটা গুরুত্ব দিয়ে আমাদেরকে শুনতে হবে প্রথম নম্বর হচ্ছে তার নির্দিষ্ট আগে থেকেই তার ঋতুস্রাবের নির্দিষ্ট সময় জানা আছে তার অভ্যাস আছে যে সে জানে যে এই রোগজনিত শ্রাপ শুরু হওয়ার আগে তার নিয়মিত সে কি করবে এবং বাকি যে স্রাবটা আসবে সেটাকে ইস্তেহাজার রক্ত অথবা রোগজনিত রক্ত ধরে নেবে কারণ রসুইল আহম্লা উম হাবিবাহাকে বলেন रोग जन श्रावी महिला आगे अभ्य जेनेत अभ्य द्वित और एक पर्यापूर्वे निर्धारित तरह अभ्यसा মানে তার শুরু থেকেই এখন মানে যখনই সে বারক হয়েছে তখন থেকে শ্রাব কন্টিনিউ হচ্ছে এরকম কখনো কখনো কোনো কোনো মেয়ের হয়ে থাকে বিষয় হচ্ছে কিন্তু তার কোনো নির্দিষ্ট সময় জানা ছিল না তবে তার একটা ভিন্ন আইডিয়া আছে সেটা হচ্ছে সে বুঝতে পারে যে কোনটা কোন রক্ত তার স্রাবের রক্ত ঋতুস্রাবের রক্ত আর কোনটা সাধারণ আপনার রোগজনিত শ্রাব রক্ত সেটা বুঝতে পারে কারণ সাধারণত ঋতুস্রাবের রক্ত কালো হয়ে থাকে এবং তার বৃষ্টি ধরনের আর বাকি যে ইস্তেহাজ সুতরাং এটা দিয়ে বুঝতে পারে যদি এমন মাই হয় তারা শ্রাবের মধ্যে হয় তাহলে সেই আইডিয়া সে কাজে লাগাবে যেটা সুর আকুলাম ফের সদিনাকে বলেছিলেন যে যে ঋতুস্রাপের রক্ত হয়ে সেটা কালো হয় সেটা বুঝে যাবে কারণ সেটা রোগজনিত কারণে তৃতীয় নম্বর আরেকটি ব্যাপার যে যদি তার কোন অভ্যাস ইতিপূর্বে ছিল না অথবা তার এমন কোন ঋতুস্রাবের স্রাবের রঙের মধ্যে সে পার্থক্য করতে পারে না তাই সাধারণ মহিলাদের শুরু করবে যেটা সুর আকরুল ইসলাম বলেছিলেন। যে ইন্ন শেতান এবং সেটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই হাদিসটা আমরা দেখতে পাই আবু দাবাদের মধ্যে দুইশ সাতাশি নম্বর হাদিস তিরমিজির মধ্যে একশো নম্বর হাদিস এবং এটা হাসান হিসেবে উল্লেখ করা হয়েছে আলমারির হাসান বলেছেন मानी शयतान कांड घटी बोझा तरह इतिम्य रोग जनित श्राव तीन धरण अवस्था जेने फेला सटीक जेनेल कर तौहिक दान करबी